এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন এইগুলোকে বলা হয় আমাকে উপদেশ দেন নবিস খবরদার রাগ করিও না মানে আরো কিছু উপদেশ দেন নবিস্লাগ করিও না তিনবার উপদেশ চাইছেন তিনবারে নবিসাম এক কথা মানে এই বেশি রাগ এই জন্য নবীন বলছে লাগাব খবর তার রাগ করিও না এই রাগটা মানুষের জন্য ক্ষতিকর এই জন্য নবীন শিখিয়েছেন যখন তোমার রাগ আসবে রাগ উঠবে আমাদের দেশে যত তালাক হয় তালাক কিন্তু মধ্যে নিরানব্বই ভাগ তালাকি হুজুরের কাছে কত আছে যে হুজুর আমি তো ওই সময় কি করছি বুঝতে পারি নাই রাগে আমার তো হস ছিল না এই জন্য তিন তিনবার দিছি না একশো বার দিছি না পঞ্চাশ বার দিচ্ছি সেটাও জানিনা তারে দিছি না তার মারে দিছি না তার চোদ্দ গোষ্ঠীরে দিছি সেটাও জানি না তালাক দেওয়ার সময় শুধু তাকে বলে যে তোরে তোর মাকে তালাক সব তালাক পরে আসি আমাদের কাছে পতোয়া খুঁজে এই জন্য আমি বলছি যে সব ফতোয়া দিতে রাজি আছি এই তালাকের ফতোয় আমি নেই কারণ তালাকের পতোয় সব মিথ্যা কথা বলে মানে কোন উচিলায় কোনো কাজ দিয়ে কোনোখান দিয়ে একটা মূল উদ্দেশ্য ধারে কাছে নাই এই তালাকের ব্যাপারে তো তালাক আগেই হবে তালাক কি হাসতে হাসতে হবে হাসতে হাসতে খুশির মধ্যে কেউ স্ত্রীকে বলবে যাফা আপনাকে তালাক এই কথা বলবে খুশিতে তো বলবে না খুশিতে তো বলবে যে আমি তোমারে কত মহব্বত করি কত কিছু করি খুশি মধ্যে তালাকি কথা খুশির কথা রাগের মধ্যে তো তালাক দিবেন খুশির মধ্যে তালাক দিবেন নাকি আচ্ছা ঠিক আছে বলে যে হুজুর আমি তো ওই সময় কি করছি কি বলছি বলতে পারিনি আচ্ছা ওই সময় কিছু বলতে পারেন না না বলে যদি একটা মানুষ মেরে ফেলান ওই সময় আপনি রাগে কি করছেন আপনি কিছু জানেন না তা আপনি মানুষ মারি ফেলছেন মারি বললেন যে আমি ওই সময় রাগে কি করছি আমি জানি না তা আপনারা কি শাস্তি দিবে না রাগে মারি ফেলছেন বলে কি আপনাকে শাস্তি মাফ হয়ে যাবে তা রাগে যদি মানুষ আনলে আপনার শাস্তি হয় তো রাগে তালাক দিলে তালাক হবে না কেন রাগে যদি গাছ একটা কাটে ফেলছেন গাছে এটা কাটা যাবে না রাগে করছেন বলে কি গাছ এটা কাটা যাবে না এরকম হবে নাকি তো রাগে তালাক দিলেও তালাক হবে আপনি যখন কল্যাণে ব্যবহার না করি শরীয়তকে অকল্যাণে ব্যবহার করবেন শরীয় তো আপনার সাথে ওই রকম করবে কথাটা বুঝতে পারছেন শরীয়তে তালাকের একটা সুন্দর সিস্টেম আছে स्त्री सम्पर्क ठीक हा जो विदेश बोझाना दर बुझेना की শাস্তি দিবেন যেটা দ্বারা আপনি চিন্তা একবার আবার মারি হসপিটালে পাঠাই দিবেন এরকম না যাতে এই মারার উদ্দেশ্য কিন্তু ব্যথা পাওয়া না এই মারার উদ্দেশ্য হইল লজ্জা পাওয়া মানে যাতে এটা দ্বারা সে ফিরে আসে তাও কাজ হচ্ছে না তিন নম্বর পদ্ধতি এবার যাবেন কি কর্তৃপক্ষ কে নিয়ে আসবেন এই দিকে কর্তৃপক্ষ নিয়ে আসবেন সাত নম্বর পদ্ধতি দুই গ্রুপ মিলে মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হলো না তারপরে যাবেন দুই নম্বর তালাক দুই নম্বর তালাকে চলে যাবে তিন মাস এর মধ্যেও কাজ হচ্ছে না তারপরে যাবেন তিন নম্বর তালাক এই যে সাতটা পদ্ধতির পরে যাই তিন নম্বর তালাক তাও সেদিন তালাক হয় না এই তিন নম্বর তালাকের পরেও আবার এই যে এতগুলো সাতটা পদ্ধতি অতিক্রম করে যদি আপনি তালাক দিতেন তাহলে কি পরে হুজুরের কাছে আপনি তো সাত পদ্ধতি প্রয়োগ করতে হলে মিনিমাম এক বছর সময় লাগবে এক বছর সময় লাগবে না এই সাতটা পদ্ধতি তা আপনি এক বছরের কাজ এক মিনিটে করে ফেলতে চান আপনি বলেন যে এক বছর ধৈর্য দিতে পারবো না এক বছরের কাজ আমি এক মিনিটে করে ফেলবেন সুন্দর কল্যাণ দিবে কিন্তু সরিয়াকে আপনি সুন্দর ভাবে ব্যবহার করবেন না সরিয়ে আপনার সাথে এরকম করবে তা আপনি যেহেতু এক বছরের কাজ এক মিনিটে করতে চাচ্ছেন এই আপনাকে রায় দিবে যে আপনার তালাক হয়ে গেছে কোরবানি করা যায় কি না জিজ্ঞাসা করার জন্য এরপরে তালাক হয়ে গেছে আবার বারাতে ফাঁটা খুঁজতে থাকে যে ফাটা কোথায় পাওয়া যায় ফাঁথারে দিয়ে কি করবে হেলা করাবে তখন রাগের ওষুধ হইলো নবী সালাম বলছেন দাঁড়ানো থাকলে বসে যাইতে হবে বসা থাকলে শুয়ে যাইতে হবে শুয়ে থাকলেও কাজ হচ্ছে না এবার কি করবেন এবার উঠে যায় উঁচু করেন আর বেশি বেশি আউজেন যে এখন আমার নামাজ পড়া শুরু করেন এরপরে কাজ না হলে বুঝবেন যে মানে আপনার ওষুধ ঠিক আছে কিন্তু আপনার শরীরে এমন অবস্থায় গেছে যে আপনার শরীরে আর ওষুধে কাজ করবেনা বুঝতে পারছেন এরপরে মনে করবেন না যে ওষুধের দোষ সেটাই হারাই ফেলছে মানুষের শরীর এমন অবস্থায় যায় যখন ক্যান্সার হয়ে ইয়া হয় তখন আর ওষুধে কাজ করে না হ্যাঁ তখন আর আপনার ওষুধে কাজ করবে না তাহলে এই তাফুজ একটি বড় ধরনের